জান্নাতুল বাকি শিরুল কোরআন ওয়াজ মাহফিল তারিখ বারো তেরো এপ্রিল দুই হাজার এগারো মঙ্গল ও বুধবার প্রথম দিন বাদ এসে পান الحمد لله الذي لا تراه العيون ولا تخالته الذنون ولا يتفه الواسفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قصر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلوك آدم معرفة شيش شجاعة نوخ لت إبراهيم لسان إسماعيل رضا إطحاق فتاحة صالح حكمة لود بشرى ياكوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشى خب دانيال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 وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينثون خمسة يحبون الدنيا وينثون الآخرة يحبون الحياة وينثون الموت يحبون القصور وينثون الكبور يحبون المال وينثون الحساب থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত আওয়াজ পড়তেছে পর্দার অন্তরালে মা ছোট একটা প্রশ্ন আমি উপস্থাপন করব। এর পূর্বে সবার কাছে দোয়ার দরখাস্ত করব যা বলবো আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে আল্লাহ যেন সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন আমার প্রশ্ন হলো মানুষ দুনিয়ায় যেখানেই বাস করুক না কেন চাই সেটা বরগুনায় বাস করুক চাই সেটা রাজধানী ঢাকার শহরে বাস করুক সেটা বাংলাদেশে বাস করুক চাই দুনিয়ার সবচেয়ে উন্নত বিশ্ব নিউ ইয়র্কে বাস করুক মানুষ যেই প্রান্তে বাস করুক না কেন যেই প্রভু মানুষকে অস্তিত্বে নিয়ে আসতেন যারা কোনদিন ছিল না আমরা কেউ ছিলাম না ঠিক না একদিন আসবে আমরা কেউ থাকবো না ঠিক না এটাই তো সত্য এটাকে তো ভুল বলা যাবে না আমার কথা বুঝলে বলবেন বুঝছি না বুঝলে বলবেন বুঝি নাই বন্ধ করা একদিন আল্লাহ মালাকুল মৌদকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলহ ওয়াছিল আর জমিনে কে বাকি তো মালাকুল মৌদ বলবে মা বাকি আলাহ আল্লাহ জমিনে কেউ বাকি নাই শুধু আকাশওয়ালারা বাকি আছে আর খালি চিরঞ্জিত দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম খালি হবে আল্লাহ জিজ্ঞেস করবে মামবাক আল্লাহ আল্লাহ ইয়া মালাকাল মৌদ মালাকাল মহুদ কে তো চিনেন বলো আসমানে কে বা জমিনে কে বাকি তো বলবে মা বাপিয়া আকাশে যারা আপনার চিরঞ্জিত তো আল্লাহ বলবে আড়সের নিচে জারু ফিরাও আরসের নিচে জারু দিবে তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া। এবার বলো কে বাপি আকাশে না জমিনে না আড়সের নিচে কেউ বাকি নেই শুধু বারো জন বাকি আছে আপনার চিরঞ্জিত আল্লাহ বলো তো প্রতি উত্তরে নাহনু আমরা চারজন জিব্রিল ইসরাফিল তিনজন কে নেয়া যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি আল্লাহ জানে ও আল্লাহ জানা সত্য জিজ্ঞাস করবে কে বাকি বলবে তিস নয় জন বাকি নয় জন কে কে আমি এবং তোমার উপরে সমুদ্র উমুক গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু এর ভিতরে আট ফেরেস্তা দণ্ডায়মান মা ওসাল মা উল বাহারি ইকবাতি সমুদ্রের পানি তাদের হাটু পর্যন্ত পৌঁছে নেয়লা আতে আমের কান্দা সাতশো বৎসরের রাস্তা আলা আনা কি আর রহমান এদের কাদে আল্লাহ রস পানির উপরে কিসের উপরে হাদিসের ভিতরে আছে লাম্মা আলা তাতিল জামাদ ইমাত যখন আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইলেন তো তামাই তিল আ দেখেন না গ্রাম দেশে তো আল্লাহ জিবাল আহাড় কে আল্লাহ পাক জমিনের ভিতরে প্যারাগ মেরা স্থির হয়ে গেছে হেলা বন্ধ হয়ে গেছে তো আল্লাহর আর হুকুমের উপরে থাকবে এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তোমার পালা তুমি মরুল আলাইক্রা তাল আল্লাহ মৃত্যুর যাতনা উনার উপরে ঢালবেন ফাশি উনি চিত দিবেন আর বলবেন বি ইজত আল্লাহ তর ইত জাল কসম লু সক্রত আল মৌতি মা কবচ তু আর আমি যদি মৃত্যুর যাতনা জানতাম আগে তো কোনো রু আমি কখনো নিয়ে আসতাম না তো মানুষ যেই প্রান্তেরই হোক আজকে আসে একদিন একদিন থাকবে না যেই প্রান্তেরই হোক কিন্তু আমার প্রশ্ন মানুষকে অস্তিত্ব নিয়ে আসছেন কে নিয়ে আসছেন কোরআনে আছে এমন সময় কি তোমার উপরে আসে নাই যে তুমি কোন উল্লেখযোগ্য বস্তুই না। মেরে ভাই মেরে ভাই আজকে শুধু এই রোগে বরগুনা আক্রান্ত নয় সন দুনিয়া আক্রান্ত আজকে প্রত্যেক পেশাজীবী তার মূল্য পেশার ভিতরে দেখতেছে ঠিক না প্রত্যেক পেশাজীবী মূল্য কোথায় দেখতেছে চাকরিজীবী চাকরির ভিতরে ডিফেন্স ওয়ালারা ডিফেন্সের ভিতরে ক্ষমতা ক্ষমতার ভিতরে শক্তিশালীরা শক্তির ভিতরে অর্থশালীরা অর্থের ভিতরে সম্পদশালীরা সম্পদের ভিতরে আল্লাহ বলে তোমার উপরে একটা সময় যায় নাই যে তুমি কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলা না আজকে সবাই পজিশন তালাশ করে পজিশন বোঝেন তো না পজিশন হ্যাঁ সবই পজিশন তালাশ করে কোথায় চাকরিওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতায় পজিশন তালাশ করে কিন্তু আমার প্রশ্ন যে প্রবু তোমাকে নিয়ে আসছে ওই প্রভু তোমার কি পজিশন নির্ধারণ করছে এটা বলো এটা হলো আমার প্রশ্ন বরগুনাওয়ালা যদি আপনাদের প্যান্ডেল বিশাল কিন্তু লোক নাই কিন্তু আমার প্রশ্ন হলো মানুষ আমি নির্ধারণ করছেন জিনিসের বিনিময়ে নির্ধারণ করছেন এটা আমার প্রশ্ন এটাই আমি কোরআন হাদিফের আলোকে তালাশ করব। ছিলাম না না ঠিক না অস্তিত্ব কে আল্লাহ কিভাবে আনছেন এটা আল্লাহ নিজেই বলেছে বিশ্বী তুমি কিছুই ছিল না কোনটা মা আমা তুমি বড় নিকৃষ্ট পানি ছিলা পানি পানি আজকে তোমার দাপটে জমিন ফাটে তোমার দাপটের ছোট এলাকার লোক এলাকায় বাস করতে পারে না তোমার তাপতের চোটে শুনো আমি বাহির করছি জামা তুফি বাতনি উম্মিক তোর মার পেটের ভিতরে আমি একত্রিত করছি গোসাই তুফিল রেশা পর্দা দিয়ে আমি আবদ্ধ করছি সুম্মা রাব্বাইতু তারে আমি লালন পালন করছি পানি পরে আমি হাড্ডিতে রূপান্তরিত করছি ও কাচাই তো আলহি লাপ লাগাইছি সালা জুলুমা যখন তোমার সময় পুরা হয়ে গেছে আমি রহিমের ফেরেস্তার কাছে আবার চিঠি পাঠাইছি ওই পথাইছি সপরি শ্রীলা তোমার বলার মতো ছিল না ওলা এলাকা আকলুন তুমই আকল বাল মন্দ বুঝার ক্ষমতা রাখত না ওলা এলাকা উজু নুন কানের ভিতরে এরকম শ্রমণ শক্তি ছিল না যে কোনো কাজ আসে চিন্তা উঠানের মতো না ছিল কিন্তু না ফকাতা হাস ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল ছিল। ঠিক না বোঝেন আমার কথা বোঝেনার ক্ষমতাই তোমার ছিল আর কিছু তোমার ছিল না পজিশন দেখতেছ আর বস্তুর ভিত্তিতে তুমি তোমাকে মূল্যায়ন করতেছ বিদায় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তুমি পাগলের মতো বস্তুর পিছনে দৌড়াইতেছ ঠিক না ভালোবাসার জাল বলছি এখনো দুনিয়ায় পাও রাখে নাই মাত্র প্রথম টেস্টে ধরা পড়ছে দাদা খুশি মিষ্টি বিলি করতেছে নানা খুশি বাপ খুশি মা খুশি সবাই খুশি কেন খুশি বাচ্চা আসবে বাচ্চা আসবে বাচ্চা আসবে খুশি আমি নানা হব। আমি দাদা হব ঠিক না আমি বাবা হব, খুশি না খুশি না খুশি হম অথচ মার কষ্ট মার কষ্ট অবর্ণনীয় কষ্ট মা সহ্য করতেছে অবর্ণনীয় ধৈর্য মা ধারণ করতেছে অবর্ণনীয় সতর্কতা মা অবলম্বন জানে তার ভিতরে কি হইতেছে ঠিক না নিক্ষেপ করা হয় তাহলে পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে মা যে কষ্টকে সহ্য করতেছে তো কি টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু মা সহ্য করতেছে ঠিক না চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট খুশি মুচকি হাসি বা আম্মা যখন ডাকবে না তখন সব দুঃখ দূর হয়ে যাবে না আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার জাল তুলছি আমের কাইনে রাখি কাহিন দুটা পাতলা রক্ত মারসিনার উপরে আমি জারি করছি লাবানুল খালিস দুধ যার কোন বিকল্প নাই हारीता शीतर छोआ लागार छोड़ा लागार हिटार बसा रखी तर मार बुके बाई आ गरमे छोआ जख लागसे तक साथ ही तर मार भरे फ्रीज रेखा दीची बुके সবার দিলে যে ভালোবাসার সমুদ্রকে কে জারি করছি তুমি কাছে নিবে কি কইরা তাহ বললে আল্লাহকাল বুকা জমিনে পাড়াকার সাথে সাথে তোমাকে আমি কান্না কি কি কান্না কান্নানা জাদুরবাসী যখনই তুমি কান্না সুর তো আমি কে তোমার দিকে দাবিত কোরা দিচ্ছি ঠিক না হ্যাঁ দুশ্মন পর্যন্ত জায়গায় টিকা থাকতে পারে না। দুশ্মন তোমার সাথে দুশ্মনী কিন্তু সেও বলতেছে বাচ্চা কাঁধে দেখার মত কেউ নাই ঠিক না বলে ফালায়াম হাতাম তুই না ঘুমাইলে কাউকে ঘুমাইতে দেই নাই তুই না তাকুল হাতা তাকুল তাকুল তুই না খাইলে আমি কাউকে খাইতে দেই নাই দিতে হচ্ছা না খাইলে মা বাবার খাওয়া আসে বাচ্চা না ঘুমাইলে মা বাবা ঘুমাইতে পারে আল্লাহ বলে তোকে আমি এমনে পালছি আজকে ওই মানুষ নিজেই বলতে যখন তোর হাড্ডি মাংস গুলা যখন শক্ত হইলো তীর মাদা তখনই তুই আমার নফরমাতিকে পা রাখলি মা দা লি আ আলসানি তা সত্য যখনই তুই চাইতি তোর প্রয়োজন হইতো আমি তার প্রয়োজনকে মিটাইতাম কে রক্ষনাক্ষণ করতেছে যে যেখানে আছি না কেন যে যে জিনিসের পিছনে দৌড়াইতে না কেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করতেছে বলতেছে আল্লাহ নিজে আগিছে কুর্সির ভিতরে আজ কুরুকাওয়া সানি ক্ষণ আমি করি না তোমার বুলতুরুটি যদি আমি খোলা দেই তো মানুষ সালামের জায়গায় তোমাকে জুতা মারবে জুতা মারবে না गुना मानुसा दिखे मूल्यायन जीतरे रखत मूल्यायन बोझ तो हाँ पजिसन क्या मानुषे व्यक्तिगत पजिसन नहीं মানুষ হিসাবে তার কোন চলেন কোরআনের ভিতরেই দেখি হাদিসের ভিতরে দেখি বরগুনা একটু কান খুলা শোনেন আজকে যেদিকে বাড়তেছি যেদিকে দৌড়াইতেছি ওই দিকে আমাদের মূল্যায়ন করছেন আমার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ আছে আনছে হই তো যে জমিনের উপরে বসে আছি জমিনের উপরে সব আমাদের বিরুদ্ধে আল্লাহুল্লাহারু তিন প্রতিদিন সমুদ্র আল্লাহ অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না কি করবে আমি পেটে নিয়ে যাবো দেশে, চলো দেশে আল্লাহর এইগুলা কোননি বর্নি না মানো তো করকে দেখ জন্নত বিহায় দুজত বিহায় না মানো তো মরকে দেখ মনে দেখো ঠিক না আজকে বলবে বিজ্ঞানের আলোকে কিছুই মানতে রাখি না সব তো অটো বন্ধ পর্যন্ত অটোমেটিক নিজে নিজে বন্ধ হয়ে যাবে কেউ টোক্কা দিল আল্লাহ কয় বন্ধ করব ফাটাবো এমন যে তোদের আট ঘন্টা না দেখায় নাই কে দেখাইছে জমিন প্রতিদিন বলে আল্লাহ খুল্লাহা জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না টানা চলে সিনা টান করা চলে শুধু এতটুকুই খানত না জমিন বলতেছে আল্লাহ ইয়াকুল ইয়ুল রিস্কা কিস ঋষিক খায় তোমার না করে ইয় দুর দিয়া আইনী আসি তোমার কৃষ্টি দিয়া দেখে তোমার না করে ইয়া কল বিসানিকা শিখ তোমার পাক শক্তি দিয়া বলে তোমার করে। ফরমানি করে উদিকাওয়াজা আসি তোমার কর্ণ দিয়া শোনে তোমার না ফরমানি করে ফরমানি করে আসি তুমার দেওয়া হাত দিয়া ধরে তোমার না ফরমানি করে এম কাওয়ায়া বিি তোমার দেওয়া পাও দিয়া চলে তোমার না করে কার কোনটা সগিরা কানা সগির করছো তুমি তাকে সয়ালা বানাইছো কি বানাইছে বলতে তাকে আয় আল্লাহ আল্লাহ কানে মিসকিরা পাগ শিক্ষা দিত কুন্তা আল্লাহ রা দুর্বল ছিল তুমি এদেরকে শক্তিশালী করছ ইলামতা আসমির আমি কতদিন সবর আলা বাহাবি মারহা আমার বুকে সিনা টানা চলবে আমাকে অনুমতি দাও না আমি পেটে নিয়ে আনব আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে হ্যাঁ বোঝেন বরগুনের মানুষ বোঝে কি আমি আমার পিঠটাকে হেলাই দিব সব আমার পেটে নিয়ে আনিব পারবে না পারবে না হ্যাঁ ঠিক সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দাও না সবাইকে আমি বলে এই দিক থেকে একটা ঢেউ উঠাইবো গড়াইয়া ওইদিকে আমার প্যাটে নিয়ে আনিব চতুর্দিকেই তো সমুদ্র ঠিক না একশো বাঘের ভিতরে তেত্রিশ বাঘ ফল বাকি সাত ষাটটি বাগ জল ক্ষণাবেক্ষণ তুমি কর আপনি ভাবেন যে আপনার খাদ্য দ্বারা আপনার শরীর চলে হ্যাঁ এটা ভাবেন হ্যাঁ শিক্ষিতরা এটাই ভাবে जगते पानी खाद्य और बतासर भिवेड करते नाली दिया जाए ठीक ना हे पार्थक्य আলা আলা আল্লা ইবনে আদাম শোনো শোনো প্রত্যেক মানুষের হাডের উপরে যায় এখানে ঠিক না আগে আপনাদের দেশে গাড়ি ঘোড়া ছিল না ইলেকট্রনিক ফরেন ছিল না আগে হাতে চাপতে হইতো ঠিক না লঞ্চ দেখছেন না প শব্দ হয় ঠিক না उठला अल्लाह सुन ते घूम पड़ाई आना मुक्का বিশ্বাস হয় না তোর তো দেখ আসবে কাহাপের দিকে তিনশো নয় বৎসর আমি ঘুম পড়ায় রাখছি কেউ তাদেরকে সজাগ করতে পারে নাই 30৯ নয় বৎসরে তিনশো নয়টা শীত আসছে না আসে নাই হ্যাঁ আসছে শীত তাদেরকে উঠাইতে পারে নাই তিনশো গরম আসছে না আসে নাই তিনশো নয়টা ছয় ঋতু আটছে কি আসে নাই কোন ঋতু তাদেরকে গুমের থেকে উঠাইতে পারে নাই জমিন তিনশো নয় পর্যন্ত তাদের শরীরে টাচ করতে পারে নাই তিনশো নয় তাদের কাপড় কাপড় আমি ময়লা হইতে দেয় তিনশো নয় বৎসরের ভিতরে তাদেরকে আমি বাড়তে বছরের টিপাসা তাদেরকে কাতর করতে পারে নাই তিনশো নয় খিদাও তাদেরকে কাতর করতে পারে নাই আমি নাই তোকে উঠাইতে পারবে না তোকে রাত্রে আমি ঘুম পড়াই সকালে আমি ঘুমের থেকে উঠাই যদি আমি না উঠাই তাহলে তোকে কেমত পর্যন্ত কেউ উঠাইতে পারবে না পারবে আমরা মাঝে মাঝে বলি ঢাকা শহরে থাকি তো আমাদের ঢাকা শহরে বিআইপি এরিয়া আছে আপনাদের হবে এরকম কোন একটা জায়গা যেখানে উচ্চমানের লোকেরা থাকে ঠিক না আমাদের ডাকাতে আছে গুলশান বনানী বাড়ি দ্বারা জানি ঠিক না বিভিন্ন এরিয়া আছে এখন তো গ্রাম দেশ থেকে নিয়ে গেছে চকিদার চকিদার বোঝেন তো গেটের নিয়ে গেছে সারা রাত্রে বয়া ভাঙ্গার চেড়ে ঘুমাইতেছে অথচ বস ঘুমায় না উনি খাট আনছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে আনছে এসি দেওয়ালে পর্দা ঘরের ভিতরে পারফিউম ছড়ানো তার পুরো খাট শুয়া উনি এপাশ ওপাশ এপাস উপাস উপাস করতেছে আর কতক্ষণ পরে কতক্ষণ মানুষ খাটে এপাশ উপাস করতে পারে তো বারিন্দায় বাহির হয়ে আসছে এখন সিগারেটের পরে সিগারেট ধরাইতেছে বারচারি করতে সকাল বেলা ডাকছে ওই এদিকে ঠিক আছে স্যার সারা রাত্রাইলি আপনি করতে দেখলেন আমার তো সারা রাত্র ঘুম আমি তো বারিন্দায় পাইচারি করতেছিলাম আমার ঘুমাসে দেখলাম ভাঙ্গা চেয়ার আমাকে পাহারা দিল মাসের শেষে সারকে কেউ বেতন দিবে না ঠিক না মেটিক হ্যাঁ ঘুমকে পড়ায় আল্লাহ আল্লাহ বলে তোমার ঘুম আমি পড়াই বলে বাতাসের সে ফেরা বলে আরছিল আমি বাতাসের খাজিনার মুখ খুলে দিব সামান্য সময় বাতাস পাঠাইলি যথেষ্ট আপনাকে ধারণা দিবা জানা হি আমার এক পরের কোনার শক্তি এক জানার কোনার শক্তি আপনাকে আমি ধারণা দিব বলছে কতটা পর আপনার আমার মাথা সাত আকাশের উপরে রিজিলি তাক্তা পাও আমার সাত জমিনের নিচে আমি এক জাতির জন্য আমার ডানার একটা কোনা ব্যবহার করছিলাম আকাশ মিনাল আর্থ মরা সমুদ্র জর্ডানে আছে বেশি দূরে যেতে হবে না কিন্তু আল্লাহ সবাই প্রতি উত্তরে কি বলে বন্দা যদি তোমাদের হয় তো ধ্বংস করতে পারো যদি বন্দা আমার কবিল তু যদি রাত্রে আসে তো আমি বুকে জড়ায় আনিব ইন আতানি কবিল তু যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়াই আনবো ওমান কারামা আমার চেয়ে বড় দাকার কে প্রশ্ন আমার এটাই ছিল কাছে আমাদের মূল্যায়ন কোন জিনিসের ভিত্তিতে চলেন দেখি বংশের ভিত্তিতে হ্যাঁ চলেন চলেন চলেন আপনারা হানা বললে তো আমি আমি তো দেখবো কোরআনে কি বলে ঠিক না হাদিসে কি বলে বংশের ভিত্তিতে সোসাইটির ভিত্তিতে দেশের ভিত্তিতে দুনিয়ার অর্থ সম্পদ শক্তি কোনো জিনিসের ভিত্তিতে না চলেন কোরআনে দেখি। যদি বংশের ভিত্তিতেই সম্পর্কের ভিত্তিতেই হয়ে থাকে যেরকম আজকে সম্পর্ক ওয়ালারা মাটির উপর দিয়ে চলে না ঠিক না ওনারা হাওয়ায় চলে ঠিক না রাগ হেন না করার তো কিছু নাই ঠিক না আমি বুঝাইতে আসছি আপনাদেরকে আপনাদেরকে যদি আল্লাহ বুঝ দেয় তাহলে আমার আশা সফল হবে আর যদি বুঝ আল্লাহ না দিলেন তাহলে আমার আশাও বেকার হবে আমি বুঝাইতে চাইতেছি যে মূল্য কোথায় আমাদের আমাদের পজিশন কি কেননা বের এদস্তুনিয়া থাকার জায়গা না থাকা যাবে না ছাড়তে হবেই ইচ্ছায় অনিচ্ছায় পিদায় আমাকে জানতে হবে যে প্রভু আমাকে অস্তিত্ব নিয়ে আসছে তার কাছে মূল্য কোন জিনিসের ভিত্তিতে চলেন সম্পর্ক দুনিয়াতে সবচেয়ে বড় সম্পর্ক হলো বাব ব্যা ঠিক না বাপ বাটার না হ্যাঁ সবচেয়ে বড় সম্পর্কা রাখাই বলতে সেজন্য আমাকে কষ্ট দিল আমাকে আমায় কেরাম ভালো বুঝবে মা বাবার অংশ হয় সন্তান অংশ কার পিতা ইব্রাহিম পিতা কার ইবাহিম আলাইলাম ইব্রাহিম আলাই আব্বা আল্লাহর কাছে কোন দাম নাই আছে আছে কোনো দাম নাই সম্পর্ক কত বড় ঠিক না তোমার ওয়াদা সত্য তুমি বলছো আমার পরিবার পরিজন কে বা আল্লাহ ওহী পঠাইছে ইন্নাসামিনাহুল তোমার অন্তর্ভুক্ত নয় আমরা কার সন্তান এটা তাকাই না আমরা দেখি মূল্যায়নের বস্তু আছে কিনা মূল্যায়নের বস্তু আছে কিনা ইব্রাহিম আল ইসলামের সন্তান কোন রাম আছে হ্যাঁ তারপরে সম্পর্ক আসেন স্বামী স্ত্রী সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক ঠিক না দুই নবীর পোশাক নবী যেইখানে যা নিজের চাহিদাকে পূরণ করতেছেন মেয়ে ছিল ওই স্ত্রীর ইসলাম যার কাছে প্রয়োজন মেটাইছে নুয়াল ইসলামের স্ত্রী কিন্তু আল্লাহর কাছে কোন দাম নেই কি নাই আল্লাহ দাম নেই কেন দাম নেই নবীর স্ত্রী নবীর পোশাক রাত্রি যাপন করে অথচ আরেকজন আছে আল আমি তোমাদের বড় হোদা ঠিক না কিন্তু আজকে তো বাংলাদেশে বলে গডফাদার গডফাদার অর্থ কি আপনারা বলেন তো বরগুনা শিক্ষিত মানুষ গডফার অর্থ কি আরে না মিয়া বাংলা সুজা বাংলা খান মানি ফাদার মানি তাহলে কিলো। আল্লাহর বাবা আমি তোমাদের বড় বাবা বলে নে আজকে তো আমার দেশের মানুষ বলে আমি বড় খোদার বাবা ফেরাউনের স্ত্রী আসিয়া ঠিক না কিন্তু আল্লাহর কাছে কত দামি থেকে চলে যেতেছে তোমার সতীন তোমার কে আমার ছালাম দিও আমার আবার সতীন আমারা যে তাকে বিয়ে করলেন তো হজুস আসলাম হাইসাদিয়া বলতে না জাননাতে বিয়ে করিনি সবচেয়ে বড় ব্যক্তিত্বের কাছে তুমি দুনিয়ায় ছিলে একচে বড় দাবি তো কেউ করে না ঠিক না হ্যাঁ ছিলে আখেরাতে তোমাকে এরকম বড় ব্যক্তিত্বকে দিব যার উপরে আখেরাতে কোনো ব্যক্তিত্ব নাই মারিয়াম আর মুসা বোল কুলসুম আমার তিনজন জান্নাতের স্ত্রী আগে চলে গেছে সাল্লিমি আলাই হিনা এদের উপরে সালাম বললো কুলনা এদেরকে বইলা কুন আল্লাহ বিষয় না। আসেন আসেন আরো আগে আসেন দুনিয়া সবচেয়ে বড় ব্যক্তিত্ব যার উপরে ব্যক্তিত্ব নাই সেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম। মোহাম্মদুর রসুল তাকে যে চাচা চল্লিশ বছর রামাদের কিরকম ব্যক্তিত্ব যাকে আল্লাহ আর সে বলেছে ঠিক না মাহবুব আসেন সবাই তো জমিনের নিচে নিচে বিচারণ করতেছে আপনাকে জমিনে রাখবো না আপনি আসেন প্রথম আকাশ দেখছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কলম দেখছে জান্নাত দেখছে জাহান্ন দেখছে আর্শ দেখছে সব দেখা কমপ্লিট বলছে এইবার কি বাকি বন্ধু বলে এবার আপনি জানেন কি বাকি বলে এবার শুধু আমি বাকি আসেন এবার উপরে মুহাম্মাদি তুমি না আমি যেদিকে যেতেছি ওটাকে শর্ত ওই নবীকে আশ্রয় দিয়েছেন যাকে আল্লাহ আর সে বলে আনিছেন বলছে বন্ধু যখন আর উঠতেছেন আর উঠতেছেন তখন আল্লাহ চিৎকার থেকে আওয়াজ আসতেছে আজকে উম্মতায় নিস্রস্ত মালওয়ালা মালের পদওয়ালা পদের ক্ষমতাওয়ালা ক্ষমতার অর্থওয়ালা অর্থের জমিরওয়ালা, জমিনের চাকরিওয়ালা চাকরির দোকানদারা দোকানের হাত তার রিক্সার নেশায় মস্ত সে জানে না তার মূল্যায়ন কোথায় কিসের জানে যদি জানতো তাহলে চেহারা রঙই পরিবর্তন হইতো ঠিক না দেখেই চিনা দিত সে মোহাম্মদ রসুল উল্লাহ উম্ম আমি আমার উম্মত কে চাই আল্লাহ জিজ্ঞাসা করছে কেন উম্মতের জন্য রহিম আপনার রব্বে করিম আমি নবী রহিম কে পাওয়ার রহিম একদিকে আপনি একদিকে আমি এর মাঝে উম্ম ধ্বংস হয়ে যাবে এটা কি করে হইতে পারে তো আল্লাহ সান্তনার জন্য বলছেন কচ্াম তুলতিয়া আমি তাকে স্নাই আমি বলতে থাকবো নিরানব্বই রহমত গচ্ছিত আছে দুনিয়ায় তো এক রহমত দিছি আমি শুধু একশের ভিতরে নিরানব্বইটি রেখা দিছি রহমতের চাদর নিতে থাকেন উম্মতের উপরে চড়াইতে থাকেন সাল টু लेबलर का नहीं आई जो दुनिया तक हाथ जो उठाई शेष चिकित्सा আল্লাহর উঠাইতে দেরি মনে হয় দাঁড়ানো ছিল মুশে কিনা উলু করবা নবী আর মোবেনের জন্য শোভা পায় না যে কোনো জন্য আমার দুয়ারে হাত তুলবে যদিও নাকি আত্মীয় কেন না হয় কাছে কোনো সম্পর্কের ভিত্তিতে কোনো মূল্য কারণ আই ভাবতে পারি অমুকের সাথে আমার সম্পর্ক আল্লাহ রাজত্বের দিকে দেখেন না সেরাউন্ড নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত মশা ঢুকার আগে চারশো বছর মশা ঢুকার পরে চারশো বছর দুনিয়াতে একটাই মশা আছে যাকে আল্লাহ চার শত বছর বয়স দিতেন সেটা হলো নমরুদের মশা যেটা নাকে না আর ঢোকি মশা বাহাত্তর ঘন্টায় শেষ শুধু এক মশা আছে দুনিয়াতে ইতিহাসে যেটাকে চারশো বছর কি দিতেন হায়াত দিতেন এই আটশো বছরে কোনো অপজিশন পার্টি ছিল না একক রাজুক্ত তাও সারা দুনিয়ার উপরে চারজন চার শর নির্ধারিত জুতা বাড়ি দিলে ভাল লাগে মশা চুপ থাকে একজনকে নির্ধারিত করছে তুই জুতা দিয়া বেরাবি আমারে। আর যেই আসবে নিয়ম হয়ে গেছে দরবারে जूता दिया कथा निर्धारित कर ना बजे बासि चारशो बर्षर जेदिन जूतार बड़ी पूरा आल्ला दिल्ली ढेला दी थे ना थक नाजबे बासि तु थी बोना एक बारिक्राम पुरा আল্লাহর কাছে কোন দাম আছে বলেন আজ থেকে শত হাজার বছর আগে আপনি চিন্তাই করতে পারবেন না এই ড্যাম কি করে বানাইলো চোখে দেখে আসছি আমি তেরো তারিখে আসছি আমি তেরো তারিখে গত মাসের তেরো তারিখে ওই ড্যাম দেখে আসছি জেন জন্নাথ সীমান এইদিকে এক জন্নাথ এইদিকে এক জন্নাথ ড্যাম বানাইতে কিন্তু কমে সব এগ্রিকালচার এগ্রিকালচার কৌমে সালে কৌমে সাহিব ব্যবসায়ী ইম্পোর্টার আর এক্সপোর্টার আল্লাহ আল্লাহর কাছে নাই তাইলে বেরে দোস্ত যে আল্লাহ আমাদেরকে আপনাকে অস্তিত্ব আনছে প্রশ্ন ওই আল্লাহর কাছে মূল্য কোন জিনিসের ভিত্তিতে ওই আল্লাহ কাছে আমাদের পজিশন কোন জিনিসের ভিত্তিতে আল্লাহ কি প্রশ্ন আল্লাহ বলে শুনো আল্লাহ বলে শুনু আমিও শেষ করে দেবো উঠা উঠি করেন না কেন দশটা বেজে গেছে আমিও দেখতেছি করি এই জন্য আল্লাহ বলে শুনো তোমাদের মূল্য আমার কাছে দুই জিনিসের ভিত্তিতে কয় জিনিস বেশি না দুই জিনিস তুমি অর্জন নাই। সেই চাচা চল্লিশ বৎসর আশ্রয় দিতে অথচ বেলাল কিরকম কিরকম ভাবছি ঠিক না সমাজের পজিশন কি चाद कैमरून नईजेरिया देखा कलो का पिलिले कल देख ले लज्जा पाए कलो 90 राजधानी कल ठीक ना कथा तुत बासावी आर कर्जा अल्लाहर का दाम देखें कम दाम শুনবেন না উঠে যাবেন এরকম দাম এরকম দাম এরকম দাম বেলাল যেখানে আছে ওইখানে আর কেউ নাই কেউ নাই আলী কেউ নাই রাহতাল কেউ নাই কেউ ম্যারাজে পদতলী শুনাইতে পারে নাই কিন্তু বেলাল দিতে শুনাইতে নাই গমতে থাকেন আমি যায় কিন্তু দেখা তো যায় না মানুষ তো মানুষই ঠিক না যদি এরম পদো শুনে তো জিবরিলের কে জিজ্ঞাস করে আলাই হিসালাম জিবরিলাম মুসকি মুস্কি হাসতেছে একবার দুইবার তিনবার যখন জিজ্ঞাস করছে যে সবাইকে ফাঁকি দিচ্ছেন ওসমান আলী ওমর আবু বকর সবাইকে ফাঁকি দিচ্ছেন আমাকে ফাঁকি দিয়া চাবেন কোথায় আমি তো আপনার সামনে সামনেই আছি বোঝেন আমার কথা বোঝেন হ্যাঁ আমি তো বরিশালের কথা কইতে পারবো না ঠিক না যদিও আমার বাড়ি বরিশাল কিন্তু আমার আসবে না আমারটাই আপনাদের বুঝতে হবে কেন আমি চলতে চলতে চলে যাবো কেন আমার জন্মই ঢাকাতে আমি বড় হয়েছি ঢাকাতে কুরানটাওনে থাকি ঢাকায় কুট্তি গভীর আমি বড় হয়েছি যার কারণে শুদ্ধ বলতে বলতে আবার ঢাকায় স্টাইলে চলে যাবো বোঝেন তো আমার কথা কি বলেন আসেন সবাইকে ফাঁকি দিচ্ছেন আমাকে দিতে পারবেন না মৃত্যুর পরে হুজামের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাউকে নিজের জন্য করেন কামতেনা কিন্তু বেলালকে বলছেন মা বালু কাইয়া বেলাল আল্লা বেলাল তোমার কি হইলো আমাদেরকে চেহারা চলে গেলে আমাদের সাক্ষাৎ করবে না আমাদের জয়ারতে আসবে না সিরিয়ার রাজধানী দামেশকে মাস্তানের রওজা কোথায় মদিনা মোনাফারা মদিনা আর দামেশ কের ভিতরে দূরত্ব কতটুকু তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার কত অথচ সমস্ত ব্যক্তিত্ব নিজ নিজ কবর থেকে উঠবে কিন্তু বেলাল নিজের কবর থেকে উঠবে না তো থেকে উঠবে কাটামি বেলাল কবর যতই দূরে হোক না কেন দিন বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে শ্রমের দূরত্ব তাকে মোহাম্মদুর রসুল্লাহ থেকে দূরে সরায় রাখতে পারবে না মর্যাদা দেখেন মর্যাদা সবাই কবর থেকে উঠবে কেউ এটা বলবে কেউ বলবে কিন্তু বেলাল উঠবে আগান মারবে আগান সবাই কেমতের মাঠে পায়ে হাইটা যাবে শুধু একমাত্র বেলাল লাল উটের উপরে চড়া যাবে সবার কাছে কেমতের মাঠে আল্লাহ আমল্লামা চাবে বেলালের কাছে আল্লাহ চাবে একদিন মর্তবা কোথায় অথচ কি কৃত, দাস রং কালো বাড়ি ইথোপিয়া বাসা ठीक ना कथायाल्ला जाम बुराक जवाब समस्त चक्ष गुलागम क्या धरबे क्या टान আর খিচো জান আপনাদের পুজো আসে কিনা আমি এটা বুঝেইতে চাইতেছি একটা কৃত দাস কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা কত বড় অতা যে তেতাল্লিশ বছর বাতিজাকে আশ্রয় দিতে চাচা এখন তোমাকে আমার স্মরণ আসতেছে চাচা চাচা চাচা আইনা তুমি কোথায় তুমি কোথায় সারো কবর সরাও মুখের থেকে কাপানের কাপড় দেখো তোমার বাতিজার দুরবস্থা অথচ ওই চাচার শুনতেছেন আমাদের মূল্য না দুনিয়ার কোনো বস্তুর ভিত্তিতে না কোনো এরিয়ার ভিত্তিতে না কোনো রং আর কর্নের ভিত্তিতে না কোনো বাসার ভিত্তিতে মানুষের মূল্য আল্লাহর কাছে দুই জিনিসের ভিত্তিতে কয় জিনিস দুই জিনিস থাকবে আল্লাহর আল্লাহ আছে তার বড় দাম বড় দাম বড় দাম বড় দাম একটা হইলো ইমান আরেকটা হইলো ন্যাক আমেল ইমান আর কি শোনো শোনো ইন্দিন কিন্তু ইমান আর আমল বাপুজে আসবে কখন আর ভালোই বাজবে কখন টেবলেট তো খায়ানিস আল্লাহ রসুল বলতে শোনো একদম আসবে আমার উন্মত পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে বুঝলা যাবে দুই থেকে তিন বছর আগে আমি সিঙ্গাপুর ছিলাম তো বাংলাদেশের আকিজ গ্রুপের মালিক ওই সময় এলিজাবেথ হাসপাতালে ছিল সিঙ্গাপুরে ছেলেরাও ছিল আমরা একটু ছিলাম সিঙ্গাপুরে আমাদের কাছে আসতে হুজুর একটু আব্বারে যান একটু দোয়া ফেরা যান দেখতেছি কোনো মানুষ দেখা যায় না শুধু মেশিন দেখা যায় জিজ্ঞাসা করলাম আব্বা পিছনে কিরম খরচ করতেছে উনি একটা বলেন না বৃষ্টির মতো পশা খরচ করতেছি কিন্তু আব্বাকে ফিরাই আনতে পারে নাই ঠিক না হায়াত কে ভালোবাসে সবাই মৌত কে ভালো বাসে না আল্লাহ রসিক আসলে হায়াত কে ভালোবাসবে মহু কে ভালোবাসবে না বাড়িঘর কে ভালোবাসবে কবর কে ভালোবাসবে না মাল ভালোবাসবে হিসাব ভালোবাসবে না আপনার কর্মচারী একশো টাকা দিয়ে এখন বাজার কি করছো একশো টাকা কি কইলে কালো হয়ে ঠিক না হ্যাঁ তো টাকা আর কি পাওয়া যায় আনছি তো আবার হিসাব চান লেগে টাকার মধ্যে আর কয় টাকা মেরা ঠিক না হিসাব ভালোবাসা খালকা মখলুক কে ভালোবাসবে সৃষ্টির ভালোবাসার বন্যা বসায় দিবে ঠিক না কিন্তু আল্লাহ কে ভালোবাসবে না আল্লাহ কে যদি ভালোবাসত তাহলে মসজিদ খালি থাকতো না ঠিক না হ্যাঁ অর্চে হতবাদ আর কেউ নাই মুস্তা আল্লাহ ইসলাম একদিন বলতেছিল ছিল আল্লাহ কে আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন মুস্তালামের উপাধি কি ছিল জানেন ঠিক না কালিমুল্লা কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলে ঠিক না মুসা কথা তো বলো বলো মাঝে মাঝে এরম এরম এরম কথা বলো রাগ হয়ে গেছে মুস্তা এটা কেমন প্রশ্ন আমি তোমার সাথে কথা বলি কারোর সাথে বলবো কিনা এক হাজার বৎসরের রাস্তা শুনো মুমা তুন এক উম্ম আসবে atkallamu ma hum amiyader sathe kotha bolbo fala higa babaini wa bainahum amar majhe ader majhe kono porda thakbe na bolte ayy umma ayy la ummat kun ummat atini oy আল্লাহ উম্মত আমারে একটু দেখা দেন্লাহ ডাক দিছে মোহাম্মদ ও জমানায় আমরা সবাই রুহের জগতে ছিলাম ঠিক না আল্লাহ যখন ডাক দিছে ডাক দিতে দেরি এই উম্মত সারা দিতে দেরি হয় নাই আল্লাহ আকবাব উপস্থিত, বোঝা উপস্থিত যখন মুসা আলাম আওয়াজ শুনছে তো বলতেছে আল্লাহ এতদিন আপনার আওয়াজ শুনতেছি কিন্তু মা স্বামী তু আস্থা না মিনহু এক চেয়ে সুন্দর কোন আওয়াজ আমি আজ পর্যন্ত শুনি নাই হতবাগা আছে আর আমার কথা বোঝেন নাই চেয়ে বড় হতবাগা আছে যে আজান শুনলো বস্তিতে আসলো না আছে আর চেয়ে কোন পর্দা উঠানের জন্য প্রস্তুত রাখে রহমান যখন সে মাথায় যায় তার মাঝে সব পর্দা গুলা আল্লাহ সরাই দেয়াজি রব্বা আর সেই জন্য আলী বলে বলছেন সাব্বাহি বন্ধা তুই আমাকে পুত পবিত্র বললি সাব্বাহ আমি তোকে পুব পুত পবিত্র করে দিলাম গুণার থেকে নিষ্পাপ করলাম তখন দ্বিতীয়বার যখন বলে আলা। अल्लाह महान बलिटूक मुकुट पड़ा तुम्हारे आज के मुसलमान कि नहीं तुरछे बड़ हतार क्यों नाई তোর চে বড় নিম খারাম কেউ নাই তোর চেয়ে বড় তোর আসলো কিন্তু আর আমার মাঝে পর্দা গুলাকে সরাই দে তুই আর আমি কথায় লেগা যাই তুই আর আমি কথায় লেগা যাই আয় আয় আমার কাছে আয় চেয়ে বড় হতবাগান ইমান আর আমি হাত উল্লাহম খেলা ইমান থাকবে আমি টাকাবো না তুমি কোন জায়গার কোন বর্ণের কোন বাসার কোন সোসাইটির তোমার কাছে আছে। তুমি আমার কাছে তোমার উত্তম আমার কাছে আর উত্তম তুমি জমিনের পিঠে বেলালের কাছে আছে তো বেলাল দামি চাচার কাছে নাই তো চাচা দামি না ইব্রাহিম আলাহ ইসলামের কাছে আছে তো দামি বাবার কাছে নাই তো কোন দাম নাই তো কোনো দামি। দুই জিনিসের ভিত্তিতে আমাদের দাম একটা হলো আর একটা হলো আমান বুঝছেন আমার কথা বোঝেন বুঝে আসছে আমি সুর আল্লাহর কাছে ইমান আর আমলের ভিত্তিতে দুনিয়া যতদিন থাকবে আল্লাহর কাছে দামি হিসাবে থাকবে দুনিয়া ছাড়বে তো আল্লাহ বলেছেন না হুসিনা তোমাকে আমি আমার আর নামাবো কথা চো তো জন্নতুল ফিরদাউস চাই বলে কেন চাবো জন্না কেন না এটা জন্নতুল মুহমান এর ছাত্লা তো ছাদে নামবে নুসুলা আল্লাহ বলছে তারপরে ঢুকবে মানুষের মূল্যায়ন বরগুনা মূল্যায়ন আল্লাহর কাছে দুই জিনিসের ভিত্তিতে তৃতীয় কোনো জিনিস নাই নারীর কাছে থাকবে দামি হবে একটা কৃষা মনে উঠলো হুলুসাম যখন মেরাজে যাইতেছিলেন তখন এক কবরের পাশ দিয়েছিলেন সুগ্রাম আসতে ছিল যে জিজ্ঞাসা করছে আই রায় হাইয়া জিবরিল জিবরিল এটা আবার কোন ধরনের গ্রাম থেকে তো জিবরিলাম দাঁড়ায় গেছে বলতে আপু আলাই আপনাকে আমি কিসা শোনাবো কোন কিস্তা বলে কিসাটা মাস্তা মাস্তার কিসা কেননা ফেরাউনের কোনো সন্তান ছিল না ফেরাউনের একটা পাল্লক মেয়েকে কে ওই মেয়ের জন্য বনি এক মহিলা নির্ধারিত ছিল যে সকাল সন্ধ্যা মাথার চুলকে পরিপাটি করত। দেখেন না আমাদের দেশের বড় লোকের ঘরে থাকে আগে তো জমিদারের ঘরে থাকতো। মেয়েদের চুল আশ্রানের জন্য মহিলা ভিন্ন আছে সকাল সন্ধ্যা চুল পরিপাটি করত, করতো তো একদিন বেলা চুল পরিপাটি করতেছে তো পরি চিরা গেছে মুস্তুন আরবিতে চিরনি বলে ওই মহিলার নামও ছিল মাস্তা চিরুনি হাতের থেকে পড়ে গেছে মহিলা ছিল বনি ইসরায়েলের মুসাইল ইসলামের উম্মর মুসলমান ছিল ইমান আমল ওয়ালা ছিল তো সে চিরুনি উঠাইতেছে বিসমি রব্দুল আলমিন রব্বুল আলমিনের নামে উঠাইতেছি মেয়ে জিজ্ঞাসা করছে মাস্টা রবীন্দ্রের নামে উঠাইতেছি তো ইমান তো ইমানই হয় ঠিক না ম্যাচের কাঠি তো কাঠি যদি বারুদ ঠিক থাকে তো বাচ্চা গসা দিল আগুন ধরে ঠিক না ইমান ইমানই যখন ইমানের ভিতরে আসছে তো মাস্টার ইমান চলে আসছে মাস্টার বলতেছে রব্বি আমার রব রব্বা তোর রব রব্বা আবা কি তোর বাপের রব রব্বা ও আসমাল জমিনের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রবের নাম নিতাবানদের তো ছেলে সন্তান ওরকমই হয় ঠিক না বা শুনতে দেরি তেলে বাগুনে জেলতে দেরি হয় না তুমি বড় খোদানা আকবর মাস্তা আমাকে খবর দিছে আল্লা রা আমাদের এক প্রভু আছে আল্লা আলামিন যে সমগ্র জগতের রব আল্লাদি রব্বা যে তোমার রব। আমার রাস্তার রক ওই রবের সন্ধান আমাকে দিতে যে আমার বাড়িতে ঠিক না এই চোর কোথেকে ঢুকলো আমি প্রভু বড় খোদা কিন্তু আমার মেয়ের দিলের ভিতরে এই কথা কেটালো যে আমার খোদাক একজন আছে যে আমাকে বানাইছে বুঝতে জিজ্ঞাস করছে মা দেখি তুমি কি বলছো তুমি কি খবর দিছ আমার মেয়েকে এখন আরো উঠছে ইমান যত খোঁচা লাগে তত আরো বাড়ছে বলতে খবর দিছি আল্লাদি রব্বি যে আমার রব রব্বা তোর রব্বা উফ বিন্তা মেয়ের রব রব্বা সামা ওয়া তিওয়াল আসমান জমিনের রব্বাল আর আমি সমগ্র জগতের খবর গরম টব্বক যখন করতেছিল দুধের শিশু কোলেছিল টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিতে মাংস একদিকে হাড্ডি একদিকে রু বাহির হয়ে উপরে যেতেছে আর মাকে বলতেছে উম্মি লা মা তুমি পিস না ভয় পাই না অতি সত্য মা তো হয় ঠিক না মা তো মার মমতা মাই হয় ঠিক না চোখের পানি ধরে রাখতে পারে নাই দুদের শিশু বিচ্ছে বিসর্জন দিলাম তারপরে আবার তোমাকে মানব এটা তো প্রশ্নই উঠেনা। দ্বিতীয় সন্তান ছিল পাশে দাঁড়ানো এত ঢেলা দিছে আরো রু গেছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু ওই প্রথম ছেলের মতো এই রু বলতে বলতে যেতেছে জান্ন ইনশাআ অতি সত্তর জান্নাতে একত্রিত হবো মার চোখের পানি ধেরা রাখতে পারতেছে না ভুক বাইসা যেতেছে নরম হয়ে গেছে বলতে যার ইমান আমার দিলের ভিতরে বসা আছে ওই আল্লাহকে কে বলতেছি এরকম ফেরাউন পুটি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুই নারাজ হইস না তুই যদি নারাজ হয়ে যাস তো আমার দুনিয়াও যাবে আখেরা যাবে তুই নারাজ হইস না এরকম যখন বাটির হয়ে যাবে আমার তুই বাচ্চার হাড্ডি আর মাংস আর আমার আর হাড্ডি মাংস এক কবরের ভিতরে তুমি দাফনায় দিবে বলবে তোমার আশাকে পুরা করা হবে তা তেলে ডালা হয়েছে কখনো এরকম সুগ্রাণ লাগাই নাই ও মা আবাদা আর কখনো ওই গ্রাম আমি অনুভব করি নাই ইমান বানাও আমল বানাও তাহলে তুমিও আল্লাহর কাছে দামি নারী যদি ইমান বানায় আর আমল বানায় কি হবে আল্লাহর কাছে দামি দামি দামি দামি দামি হোক আর বর্ণের হোক যেই কোন বাসার হোক মেরে ভাইও আজকে আমরা ভাবতে পারি যে আমরা বর্গুন আর কি হবে ঠিক না আমাদের আর আমরা তো গরিব মানুষ ঠিক না বেশিরভাগ ঠিক না আরে না না তুমি ইমানের মাঠে কেউ হবে না রং বাজ চিন রংবার চিনেন রংবার চিনেন না না চিনেন মাস্তান চিনেন চিনেন এটাই আমার ঢাকায় বাসায় রংবাজ পাই কেমতের মাঠের হিরু হিরু আপনি তুমি যদি আজকে ইমান আমল পানের মাঠে যখন গরিবরা হঠবে ফেরেস তারা বলবে ই তুই হিসাব হিসাব তো এরা সব বেকায়া বইবা ইসবিল না কে হিসাব রে ওই কে রিসাব কে রিসাব কির হিসাব হিসাব আজকে তো হিসাবের দিন আমার হিসাব দিবে না কেন জিজ্ঞাসা করবো কেন দিবে না তো জিজ্ঞাসা করবে কেন হিসাব দিবে না দুনিয়াতে কোন মালমুল দেয় নাই সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ মালমুল আমি আছি হিসাব কে কিরিশ রেস্তারা বলবে আল্লাহ মা তৈমুল মাল আপনি বলে মালমুল দেন নাই পাত্তি দেন নাই পাত্তি বুঝেন হ্যাঁ মালমুল দেন নাই কিরিশ আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলতে আরো শুনবে যখন আল্লাহ সাদাকু বলবে স্লোগান দিতে হবে না কিসের রে মালেই তো দেয় নাই ঈশা বাবার কিসের রে মালেই তো দেয় নাই ঈশা বাবার কিসের রে তো দেয় নাই সব একজোট স্লোগান শুরু করবে ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ মাদা ফালুবিহীন আল্লাহ এদেরকে নিয়ে কি করবো তাড়াতাড়ি বয়সারা দেন কেউ দিযা আল্লাহ বলবে আমি যা শোনাবো সামনে ধোনিরা যদি শুনে একটা দিবে না আফসানি দুনিয়া এরা দুনিয়ার জীবনে এদের উপরে স্নান করছে বলছে না ডাকাতের কাপড় দিছে যদিও একদোয়া শেষ দিছে না আপনাদের দিকে দেয় আমি খুব দেশ ঠিক না মাঝে মাঝে দু চার কিলো দিয়া যায় ঠিক না গমঘম হিসেত হুম আস্তরু হুম এদেরকে ডাক লুকাও অকুল ইনতালি কইলার জান্নাতি দিতে এর হিসাব এদেরকে বলো হিসাব ছাড়া জান্না দিতে ওখান শুনিয়াছি আম ওরা দুনিয়া লিষ্টি চায়ে ষাট সত্তর বছর খাইতে কি চায়া লিষ্টি বোঝেন বোঝেনি না তোর আমার কথা লিষ্টি বোঝেন লিষ্টি চায়া খাইতে লিষ্টি চায়া ডাক্তার না এটা খাইবেন না এটা খাইতারবেন না এটা খাইতারবেন না আবার মাফো দিয়া দিতে এত এতটুক এত এতটুক খাইবেন এতটুক খাইবেন না নালে মরে যাবেন ঠিক না বাজার করতে খুব আমরা দেখি তো গুলশান বরানি ডাকাতে থাকি তো লিস্টি চাই বাকি সব চাকর বাকর খাইবো আর মুদ মারব আর করি কামা দি আমরা খামো তুই খালি দেখবি ঠিক না দেখবি তারপরে দিব। জন্য বরগুনার মানুষ যদি বলেন আমরা সিডোরের এলাকার লোক কোন চিন্তা নাই তোমাদের মতো বাহাদুরি কারো হাতে নাই গরিব তুমি যদি বলো তুমি গরিব আমি বলবো তোমার কাছে ওই দোয়া যে দোয়া কারো কাছে নাই মোহাম্মদ গরিবদের ভিতরে আমাকে উঠাও কেননা মোহাম্মদুর রসুল্লাহ জানেন দিন বাহাদুরি গরিবদের হাতে গরিব তোমার কোনো চিন্তার বিষয় নাই আমিনুয়ালা রবিক ফাল্লু কন্তকুম সুমু শাহরাকুম আদখুলু জান্নাতা রাব্বিকুম গরিব তুমি শুধু ঈমান বানাও নামাজ পড়ো রোজা রাখো মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম মরো আর তোমার প্রভু জান্নাতে সিধানো এইজন্য চিন্তার কোনো কারণ নাই মোল্লানদের বস্তু কি ঈমান আর পজিশন আল্লাহর কাছে কোন জিনিসের দ্বারা পাবো ঈমান আর আমল কাহিনী মনে হচ্ছে ইমাম ঠিক না আমাদের ঠিক না তখন তো বরগুনা পটুয়াখালী জালো কাঠি সবটা একটাই ছিল ঠিক না কত জমিদার ছিল আমাদের দেশে জমিদারের পুত্র বধু বাহির হইছে রাস্তায় আগে তো নিয়ম ছিল জমিদার রাস্তায় বাহির হইলে আর প্রজা বাহির হইতে পারত না ঠিক না জমিদার আগে যাবে পুরো জায়গা পিছিয়ে যাবে জমিদারের ছেলে পুত্র বধুকে নিয়ে বাহিরেছে তার স্ত্রী নিয়ে গ্রাম দেশের মানুষ দেখবেন পান খাইতেছে নিজের জামাই পড়তেছে কেউ যদি জিগায় চাচা কি অবস্থা পান খাই তো জামা সাফ করে বলাইছেন তার ঠিক না হ্যাঁ উত্তর দক্ষিণ নেই গ্রামের দিন যখন বৃষ্টি হয় তো কাদা হয় না তো কাদার ভিতরে আগে ছিল খরম খরম দেখছেন তোরা যদি খরম না চিনে তো খরম দিয়া যখন রাস্তায় হাঁটত তো পুরা কাদা মাথা হইতে নিয়ে পাও পর্যন্ত লাগতো ঠিক না হ্যাঁ তো হাঁটতেছে জমিদারের ছেলে যেতেছে তার বধুকে নিয়ে বুড়ার তো উত্তর নাই দক্ষিণ ও নাই হেও হাইটা যেতেছে ছিটা যায় লাগছে মহিলা তো চিল্লাই উঠছে বড় লোকরা দেখেন না গরিব দেখলে কি করে ঠিক না দূরে ঠিক না একদিন আসবে তোমার গন্ধে তুমি অতিষ্ঠ হবে আজকে তো তুমি দূরে গরিব ঠিক না হ্যাঁ আজকে গাড়িতে একটু আত লাগাইলে কি কয় আঙ্গুর কেটালাম ও আরেকবার লাগাইলে ঠিক না হ্যাঁ শোনো শোনো শোনো একদিন তুমি দেখবে কাপড় নষ্ট করে দিচ্ছে বিক্ষুব দেখো কেন বড় লোকের সামনে তো সবই বিক্ষুভ ঠিক না যারা গাড়ি দিয়া চলে এরা রাস্তা দিয়ে যারা আটে সবাই বিক্ষুখ মনে করে ঠিক না বললেন আমাদের দেশে বলে আমাদের ওইখানে আমরা দেখি তো নাও বলতে পারে না ঠিক না আরো জমিদারের ছেলে বলে তার চৌবনী সমস্ত শক্তি হাতে নিয়ে আসছে আর ওই হাত দিয়া গালে কোষা দিতে কষা দেওয়া বুঝেন চর কোষা দিতে বিরুদ্ধ জানে প্রতিবাদ করলে কিছুই হবে না জমিদারের ছেলে প্রতিবাদ কে করে বৃদ্ধি স্ত্রী চিৎকার দিয়ে হচ্ছে আমার কাপড় নষ্ট করছো আমার স্বামী হত্যা করছো আশা করছে জমিদার লোক লস্কলিয়া বিচার করবে বিরুদ্ধ উপরে তাকায় আর মুসি হাসে বলে প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলারে প্রেমিকার গায়ে আমার সমস্ত হাতে নিয়ে আইসা আমার গালে কষা দিতে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে নাই প্রতিশোধ নিয়ে আছে ও তো থাপ্পরের দাঁড়া নিতে আমাকে যে ভালোবাসে সে চান নিয়া দিতে বসে আসম আপনার আমার মূল্য আল্লাহ কোন বস্তুর ভিত্তিতে না আপনার আমার মূল্য কোন সম্পর্কের ভিত্তিতে না আপনার আমার মূল্য কোন সোসাইটিতে জন্ম নেওয়ার ভিত্তিতে না কোন পীরের সন্তানের ভিত্তিতে না আপনার আমার মূল্য আল্লাহ আমল থাকবে না দাম পাবে না আল্লাহ কারো দিকে তাকান না আল্লাহ তো দেখেন কার ভিতরে ইমান আছে কার ভিতরে আমল আছে আমার কথা छिकना बंगीकार कर लो खोला आकाशर नीचे आल्ला निसा दे मोदा देखें कि वित्तीय कि पाबी एट्स जो आल्ला समय कल के दो मीबर पर चले ही आठटा बीस चला जाबरीबे कल के समय देखें अपन जो तरह सुनाबे की कार पीछे दौड़ाई ले पाबो आज के कार पीछे दौड़े आज के जे जिन पीछे दौड़ते हलो तिरू কি হব তো রেখেই যেতে হবে না যাওয়া যাবে হবে জন্য শেষ কথা বললে আমি বয়ান শেষ করতেছি মৃত্যু হয় না ঘরে আর রাইলে সে তো যায় ঠিক না মৃত্যু যখন হয়ে যায় কান্নার রোল যখন পড়তে থাকে তো চারজন ফেরিস্তা আসে কয়জন চারজন ফেরিস্তা চারটা আওয়াজ দেয় চারটা স্লোগান দেয় চারজন ফেরেসটা চারটা স্লোগান দেয় উঠবেন না কিন্তু এটাই শেষ আমার প্রথম ফেরেজ তা স্লোগান দেয় প্রথম ফেরেজটা বলতে থাকে আওয়াজ পৌঁছে আমার ইনকাতিল আজাল এই অনকাতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ এই ব্যক্তির আশা শেষ তাবকুন এই ব্যক্তির বয়স শেষ এই ব্যক্তির আশাও শেষ তোমাদের কান্নার কারণ কি কেন কাঁদ এই বয়স শেষ এই ব্যক্তির আশা শেষ তোমাদের কান্নার কারণ কি মা সালাম তু আলাই আলাইহি বিশাই আমি এর উপরও জুলুম করি না তোমাদের উপরও জুলুম করি না তোমাদের কাদো কেন এটা প্রথম ফেরেস্তা বলে দ্বিতীয় ফেরিস্তা বলে জালালে গেরিস্তা বলে জালাল এস্তে গর্বার চাকি আপনি বলবেন সেই বলবে আমি ব্যস্ত ঠিক না আই এম ভেরি বিজি আই এম ভেরি বিজি আই এম ভেরি বিজি সে ভেরি বিজি দ্বিতীয় ফেরেসটা বলবে জাল আল এসতে তোমার ব্যস্ততা শেষ আজ থেকে তোমার নাম্বারে আর কেউ রিং করবে না আজ থেকে তোমার নামে কেউ দরজায় খট খাবে না ব্যস্ততা শেষ বকিয়াল এর সমস্ত গাটি সামনে আছে ইদান এখনই তোমরা দাফন করবে ফায়ুস এখনই প্রশ্ন উত্তর শুরু হবে ঠিক না শুরু হবে না বলবে জাহাবাতিল হাত ছাড়া বাকিয়াতিল আহ্বাল আমার এক সাথে আছে ইনকানা খায়রা পাখায়রা যদি বাব হয় তো সালাম পাবে যদি খারাপ হয় তো জুতার বাড়ি খাবে ঠিক না তৃতীয় চতুর্থ তুমা কানা তামু মিনাল হালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য আমার কাছে যে নিজে হালাল দক্ষণ করছে ও ইস্তেহমাতি জুল চালাল আর নিজেকে আল্লাহর তা বলেন আমাদের বাড়িতে আবার আসবে আমার বেলায় আসবে ঠিক না সবার কাছে দরখাস্ত আবারও যেই যে পর্যন্ত আওয়াজ করতেছে চলেন আল্লাহর সাথে অঙ্গীকার করি আল্লাহর সাথে যদি অঙ্গীকার করতে পারি এটাই তবাই রূপান্তরিত হবে আল্লাহ যদি অঙ্গীকার কবুল করে তাকাবে না কি করছি আল্লাহ রাত্রে দুই হাত প্রসারিত করে বসা থাকেন হাতবাহ যারা দিনে না প্রমানি করছে আজকে যদি অঙ্গীকার করার মতো করতে পারি তাহলে আল্লাহ মাফ আশা রাখা যায় খোলা আকাশের নিচে রাত্রে তিন বাঘের এক হয়ে গেছে আল্লাহ প্রথম আসমানে চলে আসছে আর ঘোষণা দিতেছেন করবো দোয়া দোয়া করেন আমার জন্য করেন আপনাদের জন্য করেন আমাদের মা বাবা যারা কবর চলে গেছে পুরা দেশের জন্য করেন পুরো এলাকার জন্য করেন اللهم صلِّ وسلِّم وبرك على حبيبك محمد صلاةً وسلامًا دائما مع دوامك صلاةً وسلامًا خالدًا مع قلوبك صلاةً وسلامًا لا منتهى له دون علمك صلاةً وسلامًا لا منتهى له دون معاشيتك صلاةً وسلامًا لا منتهى له دون علمك اللهم صلِّ وسلِّم وبرك على حبيبك محمد তোমার আর তোমার রসুলের আলোচনা হইতেছিলাম কিছু নাই যে কেউ কাউকে কিছু দিবে আমরা তোমারই ওই পাওনা তোমারই ওই সিন্নি আর তোমার পক্ষ থেকে ওই জিনিসের আশায় হাত করছি এরকম মগ্ন শেষ হওয়ার পরে কেউ নাকি ঘোষণা করবে ফেরেশ তারা সবাই হাত গুলাবে আর বলবে ফিরো ফিরো তোমাদের গুনা মাফ নেকির যে গুড়ার জায়গা গুলা নেকি দ্বারা পরিপূর্ণ দুধের শিশু আছে সাদা দাড়িওয়ালা আছে যুবক ও আছে আল্লাহ নিজের উপরে জরুম করছি আল্লাহ তোমার আমাদের পিছনে দৌড়াইয়ের দরকার ছিল আল্লাহ আমরা দুনিয়ার পিছনে দৌড়েছি আমল কথিত অন্য জিনিসের পিছনে দৌড়াবো না বাংলা আমাদের এই কবুল করে আমাদের পিছনের গুণাকে মাফ করে দেয় আল্লাহ এই মজমার যারা ব্যবস্থা করলো তাদেরকে আল্লাহ পুরা পুরা কবুল করেন যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করেন যারা বলছে আইন শৃঙ্খলা কে ঠিক রাখছেন এদেরকে আপনি কবুল করেন আল্লাহ পুরো উন্নতি বাহান্ন দিকে আপনি কবুল করেন আল্লাহ আফেরাত আমাদের থেকে অন্তরালে বিদায় আমাদের দিলে আর দেখা পাচ্ছে না কবর কত কঠিন আমরা জানি না আপনি প্রথম আকোষে চলে আসেন আর আপনি আমার পিতে গুনা আমি মাফ করার জন্য আল্লাহ আমরা আল্লাহ বুধা বাপ চাইতেছি আপনি আমরা অসুস্থ সুস্থতা করেন আমাদের দেশকে আপনি রক্ষা করেন দুনিয়ার সমস্ত মুসলমান দেশকে আপনি রক্ষা করেন বাপের হাত থেকে রক্ষা করেন আল্লাহ মনাদ اللهم <سؤال> من اراد بديار المسلمين سوءا فطرهم تدبيرا الله ወኩል ወንገር দেশ সম্বন্ধে যে খারাপ দরণা রাখে সারা pronuncia করে আল্লাহ দূরকে আপনি ধরার মত ধরেন ধরার মত ধরেন ধরার মত ধরেন আপনি কুকুরদেরকে একটা কুকুরদের পিছু লাগা দেন আল্লাহ صلیত আলাইহি কলগমিল কিলাব দিয়ার সমরহিম কবুল করেন যুবকদেরকে কবুল করেন প্রত্যেককে আপনি কবুল করেন আর আল্লাহ এই মজমার থেকে আপনি আমাদেরকে খালি ভাতে ফেরত দিন তোমার মতো থেকে যদি খালি ফেরা হয় কি লাভ হবে আমাদেরকে আর ফিরাইলে কি লাভ হবে আর তিনি তোমার ভান্ডারে কি কমিয়ে আসবে তিনি তোমার ভান্ডারে কি কমিয়ে আসবে তোমার ভান্ডার তো কমিয়ে আসবে না তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের সন্তানদের করদায় করার প্রফিক দেন যারা মেয়েদেরকে নিয়ে প্রেশনাতে সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন যারা সন্তানদের নিয়ে প্রেশনাতে সন্তানকে মা বাবার বাদ্য বানা দেন আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে না তাও দেন আলহামদুলিল্লাহ যে আলোচনা হয়েছে আমরা যে মাটি বর্ষ আলোচনাকে শোনানোর আমরা জন্য